প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনের আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই অনুষ্ঠানে স্বাগতম রমজান ডক্টর জাকির আমি এই অনুষ্ঠানে আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব। আজকের এই টপিকের উপর সেটা হলো আপনি কি আমাদের বলবেন রহমান রহিম রেহরি সদরিমুলা রোজা মানে পরবর্তী সময়ে রোজা রাখা যেটা সঠিক সময়ে পালন করা হয়নি মানে কোনো একটা ফরজ রোজা পালন করতে পারেননি হয়তো বিশেষ কোনো কারণে তাহলে সেই রোজাটা আপনাকে পরবর্তী কোনো সময় রাখতে হবে যদি কোনো যুক্তি যুক্তিসঙ্গত কারণ থাকে যে এই কারণে রমজান মাসে রোজা রাখতে পারেননি হয়তো আপনি তখন ভ্রমণ করছিলেন অথবা অসুস্থ ছিলেন বা কোনো মহিলা রজস্রাব হয়েছে ইত্যাদি তাহলে সেই রোজা পরে কোনো একটা সময় রাখতে হবে সেটা রমজান মাসের পরে অথবা কেউ রোজা ভেঙে ফেলল কোনো যুক্তিসঙ্গত কারণে হয়তো অসুস্থ ছিল অথবা সে ভ্রমণ করছিল বা মহিলা হলে রজস্রাব হয়েছে ইত্যাদি তাহলে এই রোজা রাখতে হবে রমজান মাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সেরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো রমজানের বিধান একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে যদি তোমরা তখন অসুস্থ থাকো অথবা ভ্রমণ করো তাহলে এই রোজাটা পরে রাখতে হবে রমজান মাসের পরে যদি যুক্তি যুক্তিসংগত কারণে রোজা না রাখেন তাহলে সে রোজা পরে রাখতে হবে যেমন ধরেন একজন লোক হয়তো অসুস্থ ছিল অথবা এক মাস ধরে ভ্রমণ করছে তাহলে সেই সময় রোজা পরে রাখতে হবে যদি রমজান মাসে উনত্রিশ দিন থাকে তাহলে সে পরে উনত্রিশটা রোজা রাখবে যদি রমজান মাসে তিরিশ দিন থাকে से पर त्रिसटा रोजा रखे रमजान मैं रोजा बद दी से रोजागुलरज्य है जो क्यों मानत अमुक दिन रोजा राखी पूरण होता है से रोजा रखते तक कोसंगत कारण रखते नारोजाओं पर रखते हैं एग्लो के बला कोजा अच्छा प्रथम उत्तरटार जो अनेक धन्यवाद जजाकल्ला खैर কি সেই মুসলিমদের জন্য আবশ্যিক যে রমজান মাসে রোজা ছিল আর তার মধ্যে কয়েকটা রোজা মিস করেছে তাকে কি রমজানের পরপরই সেই সব রোজাগুলো রাখতে হবে এটা বাধ্যতামূলক না যে কেউ যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তাহলে সেগুলো রাখতে হবে খুব তাড়াতাড়ি পরবর্তী রমজান মাস আসার আগে সে যে কোনো সময় রাখতে পারে ধরেন যদি রমজান মাসে দশটা রোজা মিস করে তাহলে এটা তার জন্য আবশ্যিক হয়ে যাবে একেবারে শেষ সময়ে যখন পরের রমজানের দশ দিন বাকি তখন এটা ফরজ এই সময় রোজাগুলো রাখতেই হবে তবে সাধারণ নিয়ম হচ্ছে আপনি পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রোজাগুলো রাখতে পারেন কিন্তু সুপারিশ করা হয়েছে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমরা কেউ জানি না কতদিন বেঁচে থাকব হঠাৎ মারাও যেতে পারি আর একটা হাদিস আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক ফাস্টিং হাদিস নম্বর এক बर्णन करी कारण नबीर देखाशुना करतेंदीस समय सीमा रोजा रख জামিনের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য রাখা হয়েছে তাদের জন্য যারা ন্যায়নিষ্ঠ আল্লাহই কথা আবারও বলেছেন সুরা মুমিনুন আয়াত সব কল্যাণকর কাজ দ্রুত সম্পাদন করে এবং তারা এতে হয় অগ্রগামী এই আয়াতের ভিত্তিতে বলবো সবচেয়ে ভালো হয় কাজারও যা পালন করবেন যত তাড়াতাড়ি সম্ভব হয় যাতে করে আপনার হিসেবে যেন কিছু বাকি না থাকে আচ্ছা জাজাক আল্লাহ খায়ের আরো একবার ডক্টর জাকির এই উত্তরের জন্য পরের প্রশ্ন যে ধরেন একজন লোক সে তার ফরজ রোজাগুলো পরে রাখছে রমজান মাসে যেগুলো মিস করেছে এ ব্যাপারে নিয়ম কি যদি ফরজ রোজাগুলো পরে রাখার সময়ও সে কোনো রোজা ভেঙে ফেলে যখন একজন লোক মিস করা বাধ্যতামূলক রোজা পরে কোনো এক সময় রাখছে যেটাকে বলা কাজা রোজা আর সেই রোজাটা যদি ভেঙে ফেলে তাহলে নিয়মটা হবে একই রমজান মাসে রোজা না থাকলে যেটা করতে হবে এখানের নিয়মটা একই যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে হরজরোজা পালন করার সময় যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে হয়তো অসুস্থ হয়ে পড়েছিল অথবা ভ্রমণ করেছিল বা কোনো মহিলার হয়ে গেছে তাহলে সেই রোজাটা পরে রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে এখন যদি কেউ কাজা রোজা রাখতে গিয়ে সেই রোজাটা ভেঙে ফেলে যুক্তি যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই তাহলে সেই কাছে ক্ষমা আল্লাহান করবে আর তওবা করবে এবং সেই রোজাটা আবার রাখতে হবে জাকির কোন ওয়ারিশের কি রোজা রাখা আবশ্যিক যদি তার অভিভাবক ফরজ রোজাগুলো পালন না করে মারা যায় আর দ্বিতীয় প্রশ্ন কোনো লোক কি অন্য কারো হয়ে রোজা রাখতে পারবে যে জীবিত কিন্তু সে রোজা রাখতে পারছে না কোনো একটা যুক্তিসঙ্গত কারণে হয়তো সে অসুস্থ বা এরকম কিছু সব বিশেষজ্ঞই একমত যে কোনো লোক যদি জীবিত থাকে আর সে যদি নামাজ আদায় না করে অন্য কেউ তার হয়ে আদায় করতে পারবে না একইভাবে কোন মানুষ যদি কোনো রোজা মিস করে কোনো যুক্তিসঙ্গত কারণে হয়তো অসুস্থ ছিল অনেক দিন ধরে অসুস্থ বা খুবই বয়স্ক লোক ছিল তখন অন্য কেউ তার হয়ে কোনো রোজা রাখতে পারবে না আর পবিত্র গুরন বলছে সুরা বাঁকারা অধায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে যদি কারোর জন্য রোজা রাখাটা কঠিন হয়ে যায় তাহলে সে একজন গরিবকে খাইয়ে দেবে খাওয়াবে কোনো অভাবগ্রস্ত লোককে তাহলে একটা মানুষ জীবিত আর রোজা রাখতে পারছে না কোনো যুক্তিসঙ্গত কারণে অনেক দিন ধরে অসুস্থ বা অনেক বয়স বৃদ্ধ লোক বৃদ্ধ মহিলা তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এই হলো নিয়ম আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি বলি যে একজন লোক যদি তার কাজা রোজাগুলো পালন না করে মারা যায় তখন সেখানে নিয়মটা কি হবে তার ওয়ারিসটা তার হয়ে কী সে রোজাগুলো রাখতে পারবে নিয়মের কথা যদি বলতে হয় এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি দুটো মতামত আছে একদল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিশ বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে যদি রোজা বাকি থাকে তার এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়সরাদ আল্লাহনহা এটা বলা হয়েছে সহিবুখারিতে খণ্ড নম্বর 3 বুক ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো বাহান্ন হজরত তিনি বলেছেন যদি কোনো লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে তাহলে তার অভিভাবক তার হয়ে এই রোজা রাখবে এই হাদিসটার ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ও আরিস সে লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে এটার প্রয়োজন নেই এখানে তার হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে একটা হাদিসের ভিত্তিতে এখানে হজরত আয়েশা রাজি আল্লাহা এই হাদিসটা পাবেন মোহাল্লাশ সেখানে আমরা রাদ আল্লাহানহা জিজ্ঞেস করলেন হজরত আয়েশা রাজি আল্লাহানহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহানহাকে যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা হাজরত আহ সারাদহা বললেন যে না সে তার মায়ের হয়ে রোজা রাখবে না তবে সে দান করবে যেটা সমান হবে এক সা একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হওয়া রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা প্রথম হাদিসটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর তিন হাদিস এক হাজার নয়শো বাহান্ন সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল এটা একটা জেনারেল হাদিস পরের হাদিসটা নির্দিষ্ট করে বলছে বলা হয়েছে মিস রোজাগুলো আসলে রমজান মাসের রোজা আর এখানে নিয়মটা হচ্ছে হজরত আয়সারদুল্লাহ আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না তবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে খাওয়াবে যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সহি হাদিস তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসে রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে যদি সে আল্লাহ সব তালার কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয় সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে এরকম আরেকটা ঘটনা আছে বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস রাজি আল্লাহানহো এটা উল্লেখ আছে সুনানব খন্ড নম্বর অফ ফাস্টিং হাদিস নম্বর দুই ইবনে আব্বাস রাজি আল্লাহানহ তিনি বলেছেন যে কোনো লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে আর এই রোজা পরে রাখতে হবে না কাউকে এটা পূরণ করতে হবে না তবে কেউ যদি রোজা রাখার মানত করে যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে রোজা পালন করতে হবে তার ওয়ারিস বা অভিভাবককে এখন দুটো সৈহাদিস পরস্পর বিরোধী হবে না তবে এই কারণেই কিছু মতভেদ আছে রমজানের কোনো ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এছাড়া আরেকটা আদিশ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং আদিশ নাম্বার এক হাজার এখানে বলা হয়েছে ইবনা বাজরাদ আল্লাহ আনহ তিনি বলেছেন এক লোকনবীর কাছে এসে তাকে প্রশ্ন করল मेर एक मास रोजा बाकी आर रोजा रखते परबी हाँ तुम्हें रोजा रखते पर रोजा पढ़े आदाय भलो तब ये आसल एक जेनारे हादी निर्दिष्ट कि से रमजान मास रोजा मिस कर मानव करा को रोजा और जेहेतु दो सही हदीज़ कखो परस्पर विरोधी होना तई सठीक हम द्वितीय मतामत যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন লোককে হাইয়ে দিতে হবে তবে কেউ মানত করে যদি সেই রোজাটা পালন না করতে পারে এমন হলে তার হয়ে রোজা রাখবে ওয়ারিস আচ্ছা ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ কি পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে डीर आंतरिक बार्ता वृद्धाश्रम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 दया और नम्रता डाना मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तारा केव लालन करम स्थान ने इलामी प्रिय मुसलिम एवं अमुसलिम हाई बनरा असलुम অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকে আমাদের আলোচনার টপিক কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা ড জাকির আসসালামাইকুম আসসালাম রহমতুল্লা ড জাকির ধরেন একজন লোক রমজান মাসে রোজা রাখছে আর দুর্ভাগ্যজনক ভাবে সে তখন মারা গেল তখন যে লোক তার সব কিছুর দায়িত্ব নেবে মারা যাওয়ার পরে তাহলে রমজান মাসে তার মিস করা রোজাগুলো কি সেই লোককে পালন করতে হবে এমন কারো কথা যদি বলেন যে মারা গেছে সে মারা গেলে তার সমস্ত কাজও শেষ হয়ে যায় একটা হাদিস আছে নবী মোহাম্মদ সাল্লা এটা আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ওয়াসিয়া হাদিস নম্বর চার হাজার प्रिय नबी मोहम्मद जख क्यों मारा जाए तक शुद मात्र जेगो चलमान थे सबगल क्या मध्य जेगुलो से जे दान अथवा जे ज्ञान वितरण कर ज्ञान सहाज्य मानुष तृत्य हे सन्तान तर दोआर तीनटा जिनबादी सबकिछ बंद जख को मानुष मारा जाए से रमजान मासे दसटा रोजा रेखे দিনে মারা গেল। তার হয়ে অন্য কাউকে রাখতে হবে কেউ মারা গেলে আর তার রোজা রাখতে হবে না নামাজ পড়তে হবে সব কাজ শেষ হয়ে গেছে তিনটা তাহলে যে ওয়ার হিসাবে তাকে চিন্তা করতে হবে না মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু এই তিনটা জিনিস বাদে আপনি খুব সুন্দর বলেছেন ড জাকির ধরেন একজন লোক মারা গেল এখন মারা যাওয়ার আগে মানত করেছিল যে কয়েকটা রোজা রাখবে সে যতদিন রোজা রাখতে চেয়েছিল ঠিক ততজন মানুষ কি তার হয়ে সেই রোজাগুলো পালন করতে পারবে যদি এমন কারো কথা বলেন যে মারা গেছে আর সে মানত করেছিল যে আমি এতগুলো রোজা রাখব এখানে আমরা ধরে নিই একজন লোক বলেছিল যে সে রোজা রাখবে ৩০ দিন ধরে মানত করেছিল আর মানত পূরণ না করে সে মারা গেল এখন এই পরিস্থিতিতে একজন লোক ৩০টা রোজা রাখবে নাকি তিরিশ জনে একদিনে সে রোজাগুলো করতে পারবে এর উত্তর আছে একটা হাদিসে এটা খন্ড বুক অব ফাস্টিং পদ্মা নম্বর বিয়াল্লিশ এখানে হাসান রাদ বলেছেন যে যদি তিরিশ জন লোক একসাথে থাকে আর তারা সবাই একদিন রোজা থাকে তাহলে তার মানতটা পুরনো হয়ে যাবে যে তিরিশটা রোজার মানত করে পুরন না করে মারা গেছে তাহলে হয় একজন লোক সেই রোজাগুলো রাখবে অথবা যতদিন মানত করেছে ঠিক ততজন লোক একসাথে একদিন রোজা রাখবে দুটোরই অনুমতি আছে আচ্ছা জেনে ভালো লাগলো আলহামদুলিল্লাহ ডক্টর জাকির ধরেন একজন মহিলা তার রক্তস্রাপ হয়েছিল রমজান মাসের মধ্যে সেই মহিলা প্রথমে সাওয়াল মাসের ছয়টা রোজা আগে পালন করে তারপর রমজান মাসে মিস করা ফরজ রোজাগুলো পালন করতে পারবে যদি এমন মহিলার কথা বলেন যে রজস্রাব হওয়ার কারণে হয়তো মিস করেছে রমজান মাসে ছয়টা রোজা এখানে দুটো অপশনই আছে সে প্রথমে রমজানের মিস হওয়া রোজাগুলো রাখতে পারে এরপর সাওয়ালের রোজাগুলো রাখবে অথবা সে প্রথমেই সাওয়ালের ছয়টা রোজা রাখতে পারে তারপর রমজানের মিস হওয়া রোজাগুলো এখানে যদি বলেন কোনটা করার অনুমতি আছে দুটোর অনুমতি আছে তবে সবচেয়ে ভালো হয় সে প্রথমে রমজান মাসে যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে কারণ এগুলো হচ্ছে বাধ্যতামূলক রোজা সাওয়াল মাসের রোজাটা হচ্ছে ঐচ্ছিক রোজা তাই মিস হওয়া রোজাগুলো আগে রাখলে ভালো এরপরে সাওয়াল মাসের রোজাগুলো রাখবে এতে করে সে উপকারিতাগুলো সবই ঠিকমতো পাবে हम प्रिय नबी मोहम्मद्ल्ल्ल्लमें मुस्लिमे खंड नम्बर बुक अब फिंग हादीस नम्बर छो चौदे नबी मोहम्मद क्यों पवित्र रमजान मासे रोजा रखे एवं तरह जदि सावाल मासे छा रोजा से राखे धरा है से सार्थर रोजा छा सारन रोजा रेखे जेटा कर সে আগে রমজানের রোজাগুলো রাখবে এগুলো রাখার পরে সাওল মাসের রোজাগুলো রাখবে এতে পুরো পাবে পুরো সব পাবে সম্পূর্ণ পুরস্কার পাবে ধরা হবে সে সারা বছর রোজা রেখেছে অথবা সারা জীবনে রোজা রেখেছে তবে যদি সে আগে সাওলের ছয়টা রোজা রেখে তারপর রমজানের রোজাগুলো রাখতে চায় হয়তো কয়েক মাস পরে এটার অনুমতি আছে তবে প্রথমটা হচ্ছে ভালো অথবা আরো একটা অপশন আছে যে সে নিয়ত করবে রমজান মাসের যে রোজাগুলো মিস করেছে সেগুলো রাখবে আর একই সাথে সে শাওয়াল মাসের রোজাগুলো নিয়োগ করবে দুটোই একসাথে আর ইনশা আল্লা আল্লাহ তাকে দুটোরই পুরস্কার দেবেন তাজাকাল্লা খায়ের জন্য ডাক্তার ডক্টর জাকির ধরেন একজন লোক কাজা রোজা পালন করছে এখন সে কি রোজাগুলো পরপর রাখবে নাকি যে কোনো সময় যদি কেউ রমজান মাসের রোজা মিস করে আর পরে কাজা রোজা রাখতে চায় এখানে মতামত দুটো বিশেষজ্ঞগণ দুই দলে বিভক্ত একদল বিশেষজ্ঞ বলেন যে এগুলো রাখতে হবে একসাথে এটার ভিত্তি একটা যেটা এবং দারাল কাত নিতে এখানে বলা হয়েছে যে যদি কেউ রমজান মাসের রোজা মিস করে তাকে সে রোজাগুলো রাখতে হবে একসাথে তবে এটা একটা জৈফ হাদিস মানে দুর্বল হাদিস আরও একটা হাদিস এটা আছে দারাল কাত নিতে বলা হয়েছে যে যদি কোনো লোক কাজা রোজা রাখে সেগুলো রাখতে পারে একসাথে অথবা আলাদা আলাদা যেভাবে তার পছন্দ তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে দুটো অপশনের অনুমতি আছে যেভাবে চান সেভাবে রাখতে পারেন কারণ কোরআনের আয়াত বলছে সুরা বাকারা। অধ্যায় নম্বর দুই নাম্বার একশো যে কোনো যদি অসুস্থ থাকে হয়তো অসুস্থ অথবা সে ভ্রমণ করছে তাহলে সে সেই সময় রোজাগুলো রাখতে পারে পরে যে কোনো এক সময় रमजान मास को समय से राखते ही कथा बड़े आयारा पद्वारश पचाशी तुम्हारे रोजार विधान दे रमजान मासे तब जदि क्यों तक असुस्थे अथवा भ्रमण कर रोजागुल रखते परे अ समय यटार भित्ते सठिक नियम तो हे कोजा रखा जाए दूटर যে কোন উপায়ে হয় সবগুলো একসাথে রাখবেন অথবা আলাদা আলাদাভাবে রাখতে পারেন যেটা পছন্দ এমন কোনো হাদিস নেই যেটা পুরোপুরি সহি আর যেখানে নবী বলেছেন কাজা রোজা কিভাবে রাখতে হবে অথবা নবী কীভাবে রেখেছেন সেটাও কোথাও বলা হয়নি তবে কিছু হাদিস আছে যেখানে সাহাবিগণের দৃষ্টান্তের কথা বলা হয়েছে এরকম একটা বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহানহু আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর ৪০ ইবনা আব্বাস রাদি আল্লাহনহ বলেছেন যে যদি কেউ রমজান মাসে রোজা মিস করে সে চাইলে কাজা রোজাগুলো আলাদাভাবে রাখতে পারে এরকম আরেকটা হাদিস দারাল কাতনিতে বলেছেন আবু হুরায় রাদ আল্লাহ আনহ তিনি বলেছেন যে যদি কেউ রমজান মাসে মিস করা রোজাগুলো পরে রাখতে চায় সে চাইলে এই রোজাগুলো একসাথে রাখতে পারে তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে কাজা রোজা রাখা যায় একসাথে যদি কেউ রাখতে চায় পনেরোটা রোজা মিস করলে সেই রোজাগুলো রাখতে পারে একসাথে অথবা রাখতে পারে আলাদা দুই সপ্তাহে একটা রোজা যেভাবে সে রাখতে চাই আচ্ছা জন্য ধন্যবাদ এবার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ফিদিয়া জিনিসটা কি আর কার জন্য এটা বাধ্যতামূলক আরবি শব্দ ফিদিয়া এর মানে একটা রোজার জন্য ক্ষতিপূরণ যে রোজাটা রাখা হয়নি হয়তো কোন স্থায়ী সমস্যার কারণে বা অসুস্থতার জন্য আর পবিত্র করণ বলছে সুরা বাঁকারা অধ্যায় নম্বর দুই যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় তাহলে সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে তাহলে কেউ যদি স্থায়ীভাবে বিকলাঙ্গ হয় বা স্থায়ীভাবে অসুস্থ অথবা বয়স হওয়ার কারণে রোজা রাখতে পারে না তাহলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে আর এটাকে বলা হয় अच्छा प्रिय भाई बोन इन्शाल देखा एक छोट बरतर पर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 उ राउ बार्मिंग नम्बर शून्य আমাদের ইমেল করুন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 মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা কফারা ড জাকির এখানে কোনটা করা উচিত ধরেন একজন লোক রোজা রাখতে পারছে না তখন সে কি प्रिय मुस्लिम एमुस्लिम भाई बोन अल्सम स्वागतम रमजान अ डेट उपस्टुफ चेम्बार्स और आज के आलोचनार टपिक कोजा फिदिया रोजारफ्फारा ड जकिर एखे उचित ধরেন একজন লোক রোজা রাখতে পারছে না তখন সে কি একজনকে ত্রিশ দিন খাওয়াবে নাকি তিরিশ জনকে যদি সেই লোকের ফিদিয়ার কথা বলেন যে অসুস্থতা বা অন্য কারণে রোজা রাখতে পারেনি পবিত্রক্রণ বলছে সুরা বাঁকড়া অধ্যায় দুই আয়াত নম্বর একশো যে কারো জন্য যদি রোজা রাখা কঠিন হয়ে যায় কষ্ট করে রোজা রাখতে না পারে তাহলে হয় পরে রাখবে নয়তো সে খাইয়ে দেবে একজন অভাবগ্রস্ত লোককে যতগুলো মিস করেছে তার প্রত্যেকটার জন্য তাহলে একজন লোক যদি রমজানের সবগুলো রোজা মিস করে উদাহরণ দিচ্ছি আর যদি তাকে ফি দিতে হয় তার সামনে দুটো অপশনই আছে হয় সে তিরিশ জন লোককে একসাথে খাইয়ে দেবে এভাবে সে তার মিস করা সবগুলো রোজার ফি দিয়ে দিয়ে দেবে সবগুলোর ক্ষতিপূরণ অথবা সে একজন লোককে ফিদিয়া দিতে পারে মোট प्रत्येक के खबर दी प्रधान खाद्य खबर हिसाब से आनुमानिक देजिर मतलब आब्बास हादिस एटे सही बुखारी खंडा नम्बर छय हादिस नम्बर चार हजार पाँच पाँच कुरान एक आयतर कमेंट्री सूरब बकाराध्याय दुई आयत एक चुराशी एखे बला जो रमजान मास रोजा रखा बस कठिन हो जाए রোজা রাখতে না পারে তারা হয় পরে রাখবে নয়তো অভাবগ্রস্তকে খাইয়ে দেবে এভাবে সব মানুষের কথা বলা হয়েছে তারা খুবই বৃদ্ধ পুরুষ মহিলা অথবা সেই মানুষ যারা স্থায়ীভাবে বিকলাঙ্গ অথবা কোনো অসুখ হয়েছে যার কারণে রোজা রাখা কঠিন হয়ে পড়েছে এই দুটোরই অনুমতি আছে এ ব্যাপারে একটা হাদিস আছে যে একজন সাহাবা ছিলেন যার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহানহু তিনি যখন বৃদ্ধ হলেন এ হাদিস বলছে তিনি কিছু খাবার রেঁধে তিরিশ জন লোককে ডাকলেন আর সবাইকে খাইয়ে দিলেন পুরো রমজান মাসের ফিদিয়া দিলেন তাহলে রান্না করা খাবার এখানে দিতে পারেন খাবার রান্না করে তাদের খাওয়াতে পারেন হতে পারে সেটা নাস্তা অথবা হতে পারে ডিনার বা এরকম আর অন্য অপশনটা হচ্ছে এটাতে একমত হয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল ইমাম সাফি আর এছাড়াও বেশ কিছু মালিকি বিশেষজ্ঞ যে রান্না না করা খাবারও দিতে পারেন একজন লোককে তিরিশ দিন ধরে একজন লোককে রান্না না করা খাবার দেবেন তিরিশ দিন তাহলে এতে করে পুরো রমজান মাসের ফিদিয়া দেওয়া হবে এটাও একটা অপশন তাহলে একজন লোককে তিরিশ দিন খাওয়াতে পারেন অথবা 30 জন মানুষকে একদিনে দুটোর অনুমতি আছে আচ্ছা সুন্দর ডক্টর জাকির আপনি কি আমাদের বলবেন কা এ ছাড়াও। আপনি কি আমাদের দর্শকদের এটা বলবেন যে সে কি ক্ষতিপূরণ দেবে যে স্ত্রীর সাথে সহবাস করেছে এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় আর বিশব্দ কাফফারা এর মূল শব্দটা কুফর জার্মানে গোপন করা জার্মানে লুকিয়ে রাখা জার্মানে ঢেকে রাখা আর রোজা প্রসঙ্গে বললে একটা রোজার কাফফারা দেয়া হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে সহবাস করার মাধ্যমে যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে রোজা অবস্থায় যখন ফরজ রোজা পালন করছিল তার মানে রমজান মাসে রোজা তখন কাফারা দিতে হবে এখন কাফারা কি হবে সেটার ব্যাপারে বললে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে আছে সহিব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং আদিস নম্বর এক একবার এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে তাকে বলল হে আল্লাহ রসুল আমি একেবারে ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কী হয়েছে সে বলল যে আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি সে নবীর কাছে গিয়ে বলল আমার স্ত্রীর সাথে সহবাস করেছি আমি রোজা থাকা অবস্থায় নবী তাকে বললেন একজন মুক্ত করে দিতে পারবে দাসকে মুক্তি দিতে পারবে। সে লোক বলল না তখন জিজ্ঞেস করলেন তুমি কি একটা না দুই মাস রোজা থাকতে পারবে একটানা টানা দিন রোজা থাকতে পারবে সে বলল না নবী জিজ্ঞেস করলেন ষাটজন গরিব লোককে খাওয়াতে পারবে সে লোক বলল না তখন আরেকজন লোক এসে নবীকে একটা ঝুড়ি থেকে কিছু খেজুর দিল নবী ঝুড়িটা আগের লোকটাকে দিয়ে বললেন যে এগুলো গরিব মানুষকে দিও এটাই হবে তোমার কাফারা লোকটা প্রশ্ন করলো আমি কি এমন কাউকে দেব যে আমার পরিবারের চেয়েও গরিব নবী বললেন হ্যাঁ তখন সে লোকটা বলল আমি আল্লাহ সাল তালার নামে বলছি আমি এমন কোনো পরিবারকে চিনি না যারা আমার পরিবারের চেয়ে গরিব মদিনার দুই পাহাড়ের মাঝে যাদেরকে আমি চিনি তখন নবী হেসে উঠলেন আর দাঁতের মাড়ি দেখা গেল আর তিনি বললেন তোমার পরিবারকে দিও তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে সবাস করার মাধ্যমে তার স্ত্রীর সাথে তাহলে প্রথম যে কাজটা করতে পারে ক্ষতিপূরণ হিসেবে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরবর্তী রমজানের আগে হতে হবে দুই নাম্বার কাপ দিতে হবে এই আদেশ থেকে আমরা জানতে পারি যে এখানে আছে তিনটা অপশন এক নাম্বার একজন দাসকে মুক্ত করে দিতে হবে অথবা দুই নাম্বার সে একটা না ষাট দিন ধরে রোজা রাখবে ষাট দিন রোজা থাকবে একেবারে একটা না কোনো ব্রেক ছাড়া কোনো ব্রেক দিতে পারবে না অথবা সে খাইয়ে দেবে জন গরিব লোককে আর বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায় না অবশ্য কিছু বিশেষজ্ঞ বলেন বেছে নেওয়া যায় তবে এখানে সঠিক নিয়মটা হচ্ছে সে প্রথমটা পূরণের চেষ্টা করবে মুক্ত করবে যদি মুক্ত করতে না পারে তাহলে সে রোজা থাকবে এক টানা দুই মাস এক টানা যদি এটাও না পারে তাহলে অপশন হচ্ছে সে খাইয়ে দেবে ষাটজন লোককে তাহলে এটাই হচ্ছে রোজার কাফারা জাজাকাল্লা খায়ের হাদিসের কথা বললেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই উত্তরটা দেওয়ার জন্য খুব সুন্দর এখন সেই লোককেও কি ক্ষতিপূরণ দিতে হবে যে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছে ঐচ্ছিক রোজা পালন করার সময় আপনি ঐচ্ছিক রোজার ব্যাপারে যদি বলেন এখানে কেউ সহবাস করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না রোজার কাঁপাড়া দিতে হবে তখন যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলে ফরজ রোজা করার সময় রমজানবাসে রোজা রাখার সময় তখন এটা ফরজ হবে একটা হাদিস এটা উল্লেখ করা হয়েছে সুনানবুদে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই এটা বর্ণনা করেছেন উম্মে হানি রাদহা তিনি বলেছেন যে নবী তাকে পানি খেতে দিয়েছিলেন যখন মুসলিমরা মক্কা বিজয় করল কেউ একজন নবীকে পানি দিলেন নবী সেটা উম্ম হানিকে দিলেন তিনি সেই পানি পান করে তারপর বললেন আমি রোজা ভেঙে ফেলেছি আমি রোজা ছিলাম নবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি প্রাশ্চিত্ত করছিলে তিনি বললেন না তখন নবী বললেন তাহলে কোনো সমস্যা নেই যদি এটা ঐচ্ছিক রোজা হয় তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা জানতে পারছি যে গুনা হবে শুধু তখন যখন ফরজ রোজা ভেঙে ফেলছেন আপনি এটা যেহেতু ঐচ্ছিক রোজা তাই এই রোজা ভেঙ্গে ফেলতে পারেন এ সময় চাইলে কিছু খেয়ে রোজা ভাঙতে পারেন এ সম্পর্কে আগে কিছু হাদিস আমি বলেছি যে একবার এক লোক একজন সাহাবাকে খাওয়ার জন্য তার বাসায় দাওয়াত দিয়েছিল সাহাবা বললেন আমি রোজা আছি তখন নবী বললেন সে খাবার তৈরি করেছে টাকা খরচ করে रोजा भेल कारण ऊचिक रोजा ओच्छिक रोजा भांगा जाए गुना भावी सहबाश कर रोजार समय रोजाइ रोजा पर रखते हैं तब चाहले सेफर दीना और हादी आज से सुल्नान अल निस बुक अब फिंग हादिस नंबर दुई तीन सौ तेईस एक दिन सकाले नबी घूम खबर खेते चाहलें स्त्री आएर का घर को खबर नहीं नबी तक रोजा थी ओच्छिक रोजार क्षेत्र नियत आगे ना कर नियत करतेवर्ती भोर कि ना खे थ यार भेजे बला जाए काफारा दीते हैं स्त्री सहबे ओच्छिक रोजार समय जजाकल्ला खैर আজকের অনুষ্ঠানে আপনার কাছে শেষ প্রশ্ন ড জাকির মানে ইন্টারভিউ পড়বে তারপর আমরা দর্শকদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ ধরেন একজন লোক মিস করা ফরজ রোজাগুলো রাখতে দেরি করছে তাহলে সেই লোককে কি এটার জন্য রকম কাফারা দিতে হবে সঠিক নিয়মটা হচ্ছে যদি কেউ রমজান মাসে কোনো রোজা মিস করে তাহলে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী রমজানের আগে যদি পরবর্তী রমজানের আগে রোজাগুলো রাখতে না পারে তাহলে সেটা গুনা এমন পরিস্থিতিতে ক্ষমা প্রার্থনা করবেন আর রোজা রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয় এখানে ক্ষতিপূরণের কথা বললে সেটা নিয়ে মতভেদ আছে কিছু বিশেষজ্ঞ বলেন যেহেতু সে দেরি করেছে তাই সে এখানে ক্ষতিপূরণ দেবে মিস করা প্রত্যেক রোজার জন্য একটা গরিব লোককে খাওয়াবে তবে কোনো সহি হাদিসে এমন প্রমাণ নেই যে ক্ষতিপূরণ দিতেই হবে কারণ কোরআনে একেবারে পরিষ্কার সুরা বাঁকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো যে কোনো লোক যদি অসুস্থ থাকে বা ভ্রমণ করে সে তাহলে সেই সময়ের রোজাগুলো রাখবে পরে কোনো এক সময় এখানে কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি তাহলে সঠিক নিয়মটা হচ্ছে যে যদি সে অনেক দেরি করে তাহলে সে রোজাগুলো রাখবে যত তাড়াতাড়ি সম্ভব হয় কাজা রোজা রাখবে তবে ক্ষতিপূরণ দিতে হবে না বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথায় বলেন যেমন শেখ সালমান আউধা তিনিও বলেন যে रोजागुल जतव है क्षतिपूरण तब देर क्षमा प्रार्थना कर डर एर्शको किश्न आलोचना कर प्रश्न ड जिकिर से पिछटिविर एक दर्शक रोजा रखा पपे का क्षतिपूरण हिसाब क्या करता खूब ही दयालु তিনি বলেছেন যে রোজা রাখলে আমাদের অনেক পাপ মোচন হতে পারে পবিত্র কোরআনের অনেক আয়াতে এরকম উদাহরণ দেওয়া আছে আর পাপের ধরনের উপর নির্ভর করে কতদিন রোজা রাখবেন সেটা বদলে যেতে পারে যেমন ধরেন আল্লাহ বলেছেন সুরামাইদা অধ্যা নম্বর পাঁচ আয়াত নম্বর পঁচানব্বই যে রোজার মাধ্যমে কাপ দিতে পারো যখন পশু শিকার করে মারো যখন পবিত্র অবস্থায় আছো অথবা এরাম করছ যখন উমরা বা হজ করছেন তখন যদি শিকার করেন তাহলে আপনি রোজা রাখার মাধ্যমে সেই পাপের কাফফারা দিতে পারেন এরপর আরও আছে সুরা বাঁকা অধ্যায় নাম্বার ২ আয় নম্বর একশো যদি কোনো লোক মাথা কামিয়ে ফেলে যখন এরাম অবস্থায় উমরা অথবা হজের সময় কারণটা অসুস্থতা এমনিতে করা উচিত না তখন সে ফিদিয়া হিসেবে রোজা রাখবে এছাড়াও আর আছে সুরা বাকারা অধ্যায় দুই যখন কেউ হজ পালন করে তাকে একটা পশু কোরবানি দিতে হবে যদি কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তার বদলে রোজা রাখতে পারে এছাড়াও কোরআনে আছে রোজা কাফফারা হিসেবে কাজ করতে পারে যদি তুমি কোনো শপথ ভাঙো কোনো ব্যাপারে কথা দিয়ে রাখতে পারলেন না তখন কাফারা হিসেবে রোজা রাখতে পারেন এরপর পবিত্র কোরণে আছে সুরা মুজাদিল্লা অধ্যায় নম্বর আটান্ন আয়াত নাম্বার তিন ও চার যে কোন লোক যদি কোন মানুষ তার স্ত্রীকে তালাক দেয় জিহারের মাধ্যমে জিহার হলো প্রাচীন আরবের পুরনো একটা রীতি যদি কোনো লোক তার স্ত্রীকে এভাবে বলে যে তোমাকে দেখতে আমার মায়ের পেছন দিকের মতো এটাকে বলা হয় জিহার তালাক দেওয়ার একটা রীতি এটা প্রত্যাহার করতে কাফফারা হিসেবে রোজা রাখা যেতে পারে একটা না দুই মাস রোজা তাহলে এক একটা ক্ষেত্রে এক এক রকম কাফারা আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয় পবিত্রকরণের সুরান্নম্বর 4 আয়াত নম্বর বিরানব্বই যদি কেউ দুর্ঘটনাবশত কোন মুমিনকেও হত্যা করে অথবা এমন কাউকে হত্যা করে যার সাথে চুক্তি ছিল তখন ক্ষতিপূরণ হিসেবে রোজা রাখা যেতে পারে ক্ষেত্রেও। জাজাকাল্লা খায়ের প্রিয় ভাই ও বোনেরা ইনশাল্লাহ দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে ঘুম থেকে উঠে আল্লাহর জন্য থেকে যতটুকু বলার অনুমতি এসেছে क्यों इसलम दृष्टि नंदन जुलूम एवं अत्याचार मानुषिकार आज रे दस टाय बांगे और दस टाय भारत पीट टी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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বুধবার সন্ধ্যার সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যার পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায়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 আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহ নৈকট্য লাভের উপায় পরবর্তী অনুষ্ঠান বাংলায় ইতীন সোমাদা প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আ ডে উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইসুব চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক কাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরের প্রশ্ন এটা पाठे एक् दर्शक जदि क्यों निश्चित ना थे से कटा रोजा भेंगे चे, बा मिस कर हिसाब कर रोजा तादी एक जो मानूष ना बोलते पर कतगुलो रोजा मिस करा था आनुमानिक एक हिसाब करबे तब कम हिसेब करा आनुमानिक एक हिसेब कर रोजा रखबें एकटू बस हिसेब कर लेकिन समस्या नहीं एक एक तब खूब बसि हिसेब करबें ना निजेपर अतिरिक्त बोझा चपाबें ना तई आनुमानिक एक हिसेब करबेंपनार जतखानी मन आतो मिस कर सामान्य एक बसि हलो समस्या नहीं तब खूब बसि खूब कम करबें ना आ रोजागुलो रखबें तब ये तीनटा पॉइंट मैने रखते एक नम्बर यह अनुत हबें रोजा रखते पर मिस करबा कर आल्ला पवित्र कृणे सुरानुर अध्यय नम्बर चौबीस आय नम्बर एक त्रिस बारा मुमिन तम्थना दिखा प्रत्यार्तन आशीर्वाद नम्बर दुशिया कारो ऊपर तरह साधे अतिरिक्त बोझा चपिए दिन ना तबा करते से रोजा गलो रख ता रोजागुल आगे मिस कर এ ব্যাপারে এই হিসেব করবে আর আল্লাহ বলেছেন সুরত আগমন পদ্বর চৌষট্টি আয়াত নম্বর ষোলো যে তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো শোনো আর মেনে চলো তাই সেই লোকে রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যতখানি আগে করা সম্ভব হয় তবে সেটা পরবর্তী রমজানের আগে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদিও এটা আবশ্যিক না অনেক বিশেষজ্ঞ বলেন যে যেহেতু বেশি দেরি করেছে জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য সে একজন গরিব লোককে কাফারা হিসেবে খাইয়ে দেবে যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা আবশ্যিক না তবে কারও দেয়ার সামর্থ্য থাকলে সেটা দিলে ভালো তবে আবশ্যিক না পরের প্রশ্ন একজন অসুস্থ বোন রমজান মাসে রোজা পারছেন না আর তিনি খাওয়ানোর মতো কোনো গরিব লোককেও খুঁজে পাচ্ছেন না তিনি কি টাকাটা দান করতে পারেন যদি পারেন তাহলে তাকে কত পরিমাণ টাকা দান করতে হবে পবিত্র করে বলেছে সুরাবাকা রোজা থাকতে পারে অথবা সে একজন অভাবগ্রস্ত লোকে খাওয়াতে পারে মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াবে এখন সেই বোন যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে অথবা পরেও রোজা রাখতে পারছে না কারণ সে অসুস্থ আরিবনে আব্বাস রাদি অনুযায়ী এখানে সেই লোকদের কথা বলা হচ্ছে বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ মহিলা যারা রোজা রাখতে পারে না অথবা যারা অনেকদিন ধরে অসুস্থ যেমন এই বোন অবগ্রস্ত কাউকে খাওয়ানোর কথা পবিত্রকরণে এটাই বলছে তবে আপনি কোনো গরিব লোককে দান করতে পারবেন না আপনি দেবেন খাবার একজনকে একসা খাবার। তার মানে আনুমিক দেড় কেজির মতো খাবার দেবেন আর বোন বললেন আপনি যেখানে থাকেন সেখানে কোন গরিব লোক খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় এটা কঠিন কিছু মুসলিম দেশে গরিব মানুষ বেশি আবার কোথাও কম তবে যদি বলেন খাওয়ানোর মতো একজন গরিব লোক আপনি খুঁজে পাচ্ছেন না এটা খুব কঠিন আমার মনে হয় না এমন কোন দেশ আছে যেখানে গরিব লোক পাওয়া যাচ্ছে না হ্যাঁ কিছু দেশে গরিব আছে কিছু দেশে গরিব কম আছে গরিব মানুষ না পাওয়াটাই কঠিন তবে এখানে দান করতে আপনি পারবেন না আপনি কত টাকা দেবেন কোরআন বলছে মিস করা প্রত্যেক রোজার জন্য একজনকে খাওয়াতে হবে আপনি গরিব কাউকে খোঁজার জন্য অন্য একজনকে ভাড়া করতে পারেন অথবা কোনো অর্গানাইজেশনে যোগাযোগ করেন এখানে আসল ব্যাপারটা হচ্ছে একজন গরিবকে খাওয়াতে হবে একসা খাবার মিস করা প্রত্যেকটা রোজার জন্য এরকম অনেক মুসলিম দাতব্য প্রতিষ্ঠান সব আছে উনি অবশ্যই খুঁজে পাবেন আপনি ঠিক কথাই বলেছেন জাজাকাল্লা খায় ডক্টর জাকির এবারে পরের প্রশ্ন আমি পড়েছি এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না তারা এজন্য গরিবলোককে খাওয়াতে পারে মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে এটা কতখানি সতী এমন কোন মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে রোজার সময় তার কি করা উচিত এ ব্যাপারে অনেক মতভেদ আছে বিশেষজ্ঞ গণে দুটো দল আছে এক দল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে এই রোজাগুলো রাখতে হবে না যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দেবে এটার ভিত্তি পবিত্র কুরন সুরাব আকার অধ্যায় আয়াত নম্বর একশো যে তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অগ্রস্ত লোককে খাইয়ে দাও একটা আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ এ একটা ব্যাখ্যা দিয়েছেন সুরাব আকার অধ্যায় দুই তিনি বলেছেন এখানে তাদের বোজানো হয়েছে যারা অনেক বয়স্ক বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা আর যে মানুষ অনেকদিন ধরে অসুস্থ আছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম তিনি আরো বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা আর গর্ভবতী মহিলা আছে তবে শেখ নাসরুদ্দিন আলবাণীর মতে এই হাদিসটা জয়ীফ মানে দুর্বল হাদিস তবে আরও একটা হাদিস যেটা আছে দারালকাতনিতে সেখানে ইবনে আব্বাস রাজি আল্লাহানহ বলেছেন একজন উপপত্নীকে যেহেতু তুমি গর্ভবতী তোমাকে রোজাগুলো পরে আর রাখতে হবে না तुम्हें दी फिदिया मिस करा प्रत्येक रोजार्जन एक जो गरीब लोक के खाते कथागुलोलैके यटार भे दल विशेषज्ञगण रोजागुल्लो रखते हमें दी फिदिया मिस करा प्रत्येक रोजार जो एक गरीब लोक के खाइ दी है तब अन्न्यल विशेषज्ञगण बोलें ये आयात सुरब आकारा अध्यय आयात एक सौ चुराशी गर्भवती बाच्चा के दूध खावान महिला कैटेगर पड़े ना আর পরের আয়াত বলছে সুরাব আকার অধ্যায় দুই বলা হয়েছে রমজন মাসে রোজা রাখো তবে যদি কেউ অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সে রোজাগুলো সে পরে রাখতে পারে এই বিশেষজ্ঞগঞ্জ যেটা বলেন হজরত আলী রাজে আল্লাহন হ তার সাথে একমত যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে কারণ সেই মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে যারা অসুস্থ মানুষ সেজন্য রোজা পরে রাখতে হবে কারণ সুরাব আকার অধ্যায় দুই আয়াত একশো বলছে যে রমজান মাসে রোজা রাখো তবে অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে এটাই সঠিক তুলনামূলকভাবে অবশ্য তৃতীয় আরেকটা দল আছে তারা বলেন ঝুকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়ে কিন্তু যদি সেই রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল তাহলে পরে সেই রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে কোনো রোজা মিস করে তাকে তখন শুধু সেই রোজাগুলো পরে রাখতে হবে এটা তুলনামূলকভাবে অন্য মতগুলো হচ্ছে সঠিক মতামত এই মতটাকে সমর্থন দিয়েছেন প্রশ্ন করেছিলেন বা গর্ভবতী কোন রোজা মিস করলে তখন সে কি করবে তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না তবে অন্য কোনো সময় তাকেই রোজাগুলো রাখতে হবে আচ্ছা ধন্যবাদ ডক্টর জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন যে এটার কি অনুমতি আছে আমি ফিদিয়া দেব আমার নিজের সন্তানকে বা নাতি নাতনিকে যেটা ইফতারের খাবার হিসেবে। ফিদিয়ার ব্যাপারে যদি বলতে হয় পবিত্র পবিত্রকরণ বলছে সুরাব আকার অধ্যায় দু একশো চুরাশি যে রোজারাকে কষ্ট হলে মিস করা প্রত্যেকটা রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে এখন নাতি নাতনিকে দেওয়ার কথা যদি বলেন এখানে পবিত্রকরণে যেটা বলা হয়েছে যে ফিদিয়া দিতে হবে গরিব কোনো লোককে তাহলে নাতি যদি গরিব না হয় তাহলে ফিদিয়া দিতে তাকে পারবেন না গরিব হতে হবে ধনী হলে ফিরিয়ে দেওয়া যাবে না দুই নম্বর পয়েন্ট ফিদিয়া অনেকটা জাকাতের মতো এমন কাউকে জাকাত দেবেন না যে নির্ভরশীল সন্তানরা বাবার উপরে নির্ভরশীল নাতি নাতনিও নির্ভরশীল তাই এভাবে দেখলে নাতি নাতনিকে ফিদিয়ে দেওয়া যাবে না আর এখানে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই লোক যদি খুব গরিব হয় আর সন্তানেরা বাবা বা দাদার উপর নির্ভরশীল না যেহেতু তারা খুব গরিব তাদের ভরণ টাকাই নেই এমন ক্ষেত্রে শেষ উপায় হিসেবে নাতি বা নাতনিকে ফিদিয়ে দেওয়া যেতে পারে অথবা সন্তানকে এর ভিত্তি একটা হাদিস আছে সাহেব খারীতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এক লোক নবীর কাছে আসলে নবী তাকে এক ঝুড়ি খেজুর দিয়ে বললেন তুমি গরিবদের মাঝে বিলিয়ে দিও সে বললো আমি কি আমার পরিবারের চেয়ে গরিবদের মাঝে এটা বিলিয়ে দেব নবী বললেন হ্যাঁ সে বলছি আমি আমার পরিবারের চেয়ে গরিব এমন কোনো পরিবারকে চিনিনা না মদিনার দুই পাহাড়ের মাঝে এমন কেউ নেই নবী হাসলে তার মাড়ি দেখা গেল আর তিনি বললেন আচ্ছা তোমার পরিবারকে দাও তাহলে এমন ক্ষেত্রে যদি পরিবার গরিব হয় যদি বাবা দাদার উপর নির্ভরশীল না হয় এমন ক্ষেত্রে সে সময়ে হিসেবে নাতি বা নাত নেই অথবা সন্তানকে ফিদিয়ে দেওয়া যেতে পারে সেটা যদি ইফতারের খাবারও হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই তবে সাধারণ নিয়মে ধনী কাউকে ফিদিয়ে দেওয়া যাবে না শেষ উপায় হিসেবে তারা খুব গরিব হলে ফিদিয়ে দিতে পারেন তাহলে ডক্টর জাকির আপনাকে অনেক ধন্যবাদ আজকেও খুব সুন্দর উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আজকে অনুষ্ঠানের টপিক ছিল গাজা রোজা ফিদিয়া এবং রোজার কাফফারা। আপনার কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জেনেছি বেশ কিছু ব্যাপার বেশ টেকনিক্যাল আশা করছি আমাদের দর্শকরাও যেন আমার চাইতেও ভালভাবে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অনেক তথ্য জানিয়েছেন আশা করি আমরা সবাই এতে উপকৃত হব জাজাকাল্লা খায়ের ভাই ও বোনেরা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের এই আলোচনা শুনে আপনারা সবাই দারুণভাবে উপকৃত হয়েছে। और अपन जीवन ओगिले प्रयोग कर अल्लाहमत हासिल करबामीकाल इनशल्ला अनुष्ठने आलोचनार टपिक आकाशी चाँद देखा आगामीकाल देखा एक ही समय असलकुम रहा हहमतुल्ला बरकत شهدنا مسلمين مؤمنين لا اله يعبدون شولا صون عتق <تصفيق> وقنوط فيه صدق يومنا صبر ورتق بدمع البائسين قد اهل بالصيام وانطل مسعدا لن نخلى لتهو في كل